বিসমিল্লাহ জানে রহিমা মুসলিম এমন কাউকে পাওয়া যায়নি সর্বপ্রথম পাণ্ডুনি যারা তৈরি করতেন তারা কারা আল্লাহ রসুল্লাহ সাহাবিরা তাই তো অভি লিখে গেছেন তারাই তো আদিশগুলো লিখে রেখেছেন যখন তাদের কাছে গুলো চাওয়া হলো একটা প্রমাণ যদি কেউ পেশ করতে পারে সাহাবিরা এই পাণ্ডুলিপিটার টাকার বিনিময় দিয়েছিলেন কেউ এই প্রমাণ পেশ করতে হবে না লিখে রেখেছেন এই হুম্মতের কল্যাণের জন্য স্বার্থের জন্য পাণ্ডুলিপি দিয়ে দিয়েছেন যখন চাওয়া হয়েছে যে নাই ও সেই কপি আমি আল্লাহ রসুলের সামনে বসে গেল ডিম মানতে হবে সাহাবিদের মতো করে এটা যতবার নতুন নতুন এডিশন আসবে ততবার আমার কাছে পৌঁছাবে দেয় হ্যাঁ ওর এই লেখালেখির মাধ্যমে উন্নত কল্যাণ পাচ্ছে কিন্তু ও কল্যাণ শূন্য হয়ে যাবে কারণ ও দুনিয়াবি স্বার্থের জন্য এটা করেছে ও করতে গেলে আমি দুনিয়ামী স্বার্থের জন্য করিনি কার্যক্রম দিয়ে বোঝাই যাচ্ছে প্রেস গুলাতে গিয়ে দেখবেন লেখকরা বসে থাকে টাকার জন্য ঝগড়া হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কেন হচ্ছে দুনিয়া দুনিয়া এই শ্রেণী হচ্ছে এই দেশে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই ভাগ মানুষ হচ্ছে এই শ্রেণীর মধ্যে পড়ে গিয়েছে এই দেশে ওয়াক করতে যাচ্ছে না টাকা ছাড়া যাওয়া যাবে না আগে অগ্রিম পাঠা যাবে আমিটা ড্রাইভার যাবে সাথে কয়েকজন যাবে ক্যামেরা যাবে অতএব পঁচিশ হাজার টাকা নিচ্ছে না আচ্ছা ভাই আপনারা তো গান বাদ্য শুনলে টাকা দিতেন তাদেরকে নর্ত কে এসে তাদেরকেও তো টাকা দিতেন तो कोरोना क्या दीबें क्यों सन्तुस्ट करना खराब जिनि टाटा नहीं जाए पृथ्वी श्रेष्ठ जिस दीवक किलो लाइला दुनिया भी स्वार्थे दिन के बिक्री कर दुनिया विस्थे दिन के बिक्री करानब्बे भाग मानुष्ट एक लाख शून्य মনে রেখে এখলাসহীন কোন এভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এখলাসহীন কোন এভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে এখলাশকে বৃদ্ধি করে দেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার কারণ দিনকে ব্যবহার করার জন্য কোনো তৌপিক আল্লাহ আমাদেরকে না দেন কোনো তৌপিক না দেন দুনিয়ার জন্য যেন দিনকে আমরা ব্যবহার না করি আল্লাহ দিনকে মানার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দিনের জন্য আল্লাহরা দুনিয়া দিয়েছেন দিনের জন্য দুনিয়া দুনিয়ার জন্য দিনা দিনের জন্যই আর দ্বিতীয় ধারা হচ্ছে যে না ওরা দিনের জন্যই দিনকে মানে দিনের জন্যই দিনকে মানে দিন মানার জন্যই ওরা এখ্লা সাথে দিনকে মানে এই সংখ্যা হচ্ছে সামান্য একদম সামান্য অতি তবে শাহাবাদের সময় ওইটা নিরানব্বই পার্সেন্ট না ওটা শত পার্সেন্ট শতর মধ্যেই ছিল ওইখানে শতর উপরে হয়তো এক দুজন চলে আসত মোনাফিকের সংখ্যা কয়েকজন সামান্য কয়েকজন সামান্য কয়েকজন কয়েকজন শহীদকে আল্লাহ ইসলাম জাহান্নামের কথা বললেন মাত্র একজন দুজন শহীদের কথা বলছেন ও জাহান কেন ও দুনিয়ামী সাত এটা করেছিল এটা সতেরো পার্সেন্টের মধ্যেও পড়ে না बर्तमान समय अवस्था हमला मानुष सबका दुनिया सौंदर्य चाहियार जीवन के कामना कर दुनिया जौलूस के जे व्यक्ति चाहमर मे दुनिया माध्यम जे व्यक्ति दिन के कामना कर मानस शुने मजा लगे दादा तो अल्लाह सुहाना बोलें माली तुम उल्टा कर फिले दादा এই যে কথা বলছি কন্টাক্ট করে চলে যাচ্ছি যা হয়ে গেছে দুনিয়ার জীবনে এই যে শ্রুতিমধুর অবস্থান জানতে পারছি মানুষ আমার প্রশংসা করছে গিয়ে যা হয়ে গেছে তাকে দিয়ে দেওয়া হবে অল্পে একটি হাদিস বলেছিলাম না জানলা তোর হানা এই যে তিন শ্রেণীর কথা বললাম তিন শ্রেণীর মানুষকে বলবেন তোমরা মিথ্যা বলছ মিথ্যা বলছ তুমি আমার জন্য এই কাজগুলো করনি তুমি করেছিলে দুনিয়ার মানুষ যাতে তোমার প্রশংসা করে मालाई तेज के बोलें उल्टो को जान नामे फिर दाओ जान नाम निक्षेप कर दलाओ आल्लाहानुमत जा दुनिया जीवन तुम्हें ताब आज के तुम्हारा चाचा नहीं आज के दिन तुम्हारे चाचा नहीं किा दुनिया पूरा पूरी भावे दीबें इसलामी हुकूमतर प्रचेषा चला है জীবনের শুরুতে তারা পান্তাভাবে খেতে পেত না আজকে তারা অত্রাধিকার মালিক একসময় কেউ চিনত না তার গ্রামের মানুষও তাকে চিনত না আজকে সারা পৃথিবীবাসী তাকে চেনে যাতে হয়ে গিয়েছে যা যা দুনিয়াতে সারা পৃথিবীর মানুষ তাকে চেনে এবং তার এই প্রচেষ্টার বিনিময়ে আলু তারা তাদেরকে দু চার পাঁচ বছরের জন্য এমপি মন্ত্রী বানিয়ে দিয়েছেন লাল প্লাগ নিয়ে লাল পাসপোর্ট নিয়ে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছে পুরোপুরি দিয়ে দিবেন যে ব্যক্তি দুনিয়ার জন্য দিনকে ব্যবহার করবে ওকে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন ওর বদলা আল্লাহ বলছেন একটু কুমতি করা হবে না তারা বলছেন যে এরা হচ্ছে সেই সম্প্রদায় যাদের জন্য আখেরাতে যা আগুন ছাড়া আর কিছুই নেই আগুন ছাড়া তার জন্য আখেরাতে আর কিছুই থাকবে না লভ মাজির নাম ইন মাসির নাম জন্য আগুন ছাড়া খাদ্য হবে আগুন ওর বিছানা হবে আগুন ওর বাসস্থানটাই হবে আগুন আগুন আর আগুন বাহাবিতা মাফি হবাফিন মাতা নাম কেন ও যে আমলগুলো করেছিল আমুল গুলোকে আল্লাহ করে দিয়েছেন বরবাদ করে দিয়েছেন আল্লাহ তোহান ও তারা মনে রাখতে হবে মাসে বিশ হাজার টাকা আমি কেন কামাই করছি যাতে করে আমি আমার আমার মেয়েগুলোকে একটু পর্দায় রাখতে পারি একটু ভালো রাখতে পারি কেন কামাই করছি যাতে করে আমি আল্লাহ রাস্তায় টিকে থাকতে পারি আল্লাহ রাস্তায় চলার জন্য কেন তা করছে করছি এই টাকা যাতে করে মানুষকে আমি ইসলামের দিকে ডাকতে পারি কটা টাকা দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করতে পারি দু চারটা কিতাব আমি প্রতি মাসে দিতে পারি মানুষকে এই জন্যই আমি করে যাচ্ছি কেন আজকে আমি আমার এই ক্যারিয়ার কে করছি আল্লাহ দিনের জন্য করছি অন্য কোনো কিছুর জন্য কেন কেন কেন প্রত্যেকটা বিষয় হবে আল্লাহ দিন আল্লাহ দিন আর যে ব্যক্তি আল্লাহ তোমান হওয়া তারা বলছেন যে ব্যক্তি তার বদলা নেওয়ার জন্য তারা তাই করবে যে তাড়াতাড়ি বদলা চাই তাড়াতাড়ি বদলা চাই এতে শেষ মানুষের মুখে শুনেন না যে আর কত অত্যাচার সহ্য করব নির্যাতন সহ্য করব আজকে মুসলিমদের এই অবস্থা ওই অবস্থা সেই অবস্থা আর কতকাল হবে কতকাল আর ক্ষমতার বাইরে থাকব যদি একটুখানি সুযোগ পেতাম ইসলামকে প্রতিষ্ঠা করে দেখিয়ে দিতাম হ্যান করতাম ত্যান করতাম আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি তাহা করবে তার বদলা নেওয়ার ক্ষেত্রে মান কেন রাহু কি যে ব্যক্তি করবে তার বদলা নেওয়ার ক্ষেত্রে আমি তাকে তাড়াতাড়ি দিয়ে দিব সে নিক্ষেপ করবেন দুনিয়ার জীবনে তাড়াতাড়ি বদলা চাওয়া আছি না তাড়াতাড়ি বদলাছি এই এখনই টাকাটা দরকার কিতাবের টাকাটা এখনই দেন ওয়াজের টাকাটা এখনই দেন অথবা প্রশংসা এখনই করেন আপনি কেন এই করছেন ওই করছেন আল্লা তারা বলছেন তাকে তাড়াতাড়ি হোরা সেখানে অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় সে সেখানে চলতে থাকবে নিকৃষ্ট অবস্থায় সে সেখানে চলতে থাকবে তার এই পথটা হচ্ছে অত্যন্ত লাঞ্ছিত পথ যা যা যাচাই পরিপূর্ণ ভাবে আল্লাহর কাছে চাই যা যা যাচাই পরিপূর্ণ ভাবে যা আমি আখড়াতে চাই দুনিয়াতে কষ্ট হোক কষ্ট স্বীকার করে নিবো দুনিয়াতে লাঞ্চনা আসুক লাঞ্চনা স্বীকার করে নিব দুনিয়াতে আমার উপরে অত্যাচার হোক অত্যাচার স্বীকার করে নিব দুনিয়াতে দারিদ্রতা আসুক দারিদ্রতা স্বীকার করে নিব দুনিয়াতে সম্পদ আমার থেকে চলে যায় তাও স্বীকার করে নিব আমার স্ত্রী পরিবার পরিজন সবাই আমাকে ঘৃণা করছে তাও স্বীকার করে নিব কিন্তু প্রচেষ্টা তারা থাকবো কোন পথে আল্লাহর কথা আখেরাতের পথে আল্লাহ বলছেন এরাই হচ্ছে মুমিন যে ব্যক্তি আখেরাতের পথে প্রচেষ্টা চালায় সে হচ্ছে মুমিন আর যে ব্যক্তি আখেরাতের পথে প্রচেষ্টা চালাবে আল্লাহ তারা তাকে দুনিয়ায় যে কিছু দিবেন না বিষয়টা বিষয়টা এমন তারাই প্রকৃত মস্কুর আল্লাহ বলছেন যে এদের এই যে প্রচেষ্টাটা কান আসা মস্কুরা এদের এই যে প্রচেষ্টাটা এইটা এইটা হচ্ছে প্রশংসিত প্রচেষ্টা এটাই হচ্ছে আমাদেরকে দান করেন আল্লাহর জন্যই আমরা এই দিনের উপর যেমন চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ আমাদের এখলাতে বারাকার দান করেন আল্লাহ আমাদের এখলাস বৃদ্ধি করে দেন আল্লাহ মান তাও সেইদের অপর নাম হচ্ছে এখলাত তাও সেই নাম হচ্ছে তাও শহীদ তাও সেইদের অপর নাম হচ্ছে এটি জড়িত আর শূন্য হয়ে যাবে তো শূন্য হয়ে যাবে থাকবে না তো এই দুনিয়ার জীবনের জন্য কেউ যদি দিনকে ব্যবহার করে এই ব্যক্তি মূর্তি পূজক হয়ে যাবে এই ব্যক্তি মুশ্রিক হয়ে যাবে তার এই স্বার্থটা তার এই বিষয়বস্তুটা দাজ্জালের সিটনাথ চাইতেও অনেক কঠিন অনেক ভয়াবহ দাজ্জালের সিটনার চাইতেও ভয়াবহ কঠিন তাদের অবস্থানগুলো কি আল্লাহ রসুল সাল্লি বলছেন বোখার আবু আং থেকে বর্ণিত श्रेणी मानुषे गवस्था टाइम जरा दुनिया दिन के बिक्रीय सामान्य मूल्य जरा दुनिया बदला चाय दुनिया बदले टाते चाय टाक करते चाय दिन के बिक्री करते चाय अल्लाह रसुल तरह बदवा बदल बदवार मध्य पड़े जाए तईस अब्दुद्दीन तईस अब्दुद्देह ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক যারা সব কাজেই খালি টাকা টাকা টাকা টাকা এরা যাক রহস আসলাম তাদের ধ্বংসের জন্য আল্লাহ আল্লাহ রসুলের দবদোয়ার মধ্যে করে দেয় রহস কয়েকটা শ্রেণীর জন্য দদদোয়া করেছেন তার মধ্যে এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী যে দিনার পুজারি দিলহাম পূজারী দিনার দীহাম পুজি তোমরা তাহা তোরা ধ্বংস হয়ে যাক তাদের অবস্থা ও ও আব্দুল বলছেন পূজারীরা রেশম পূজারীরাও ধ্বংস হয়ে যাক তরে কাপড় ছাড়া চলছে না রেশমি কাপড় ছাড়া চলছে না মানে দাম কাপড় যে সমস্ত মরুভা দামি দামি দেখবেন मौलवी कपड़ कमी है खाए कपड़े टा दाम तब्दुल खामा खामिल रेशम पूजारी ध्वस हो जाए घुमा रेशम पूजारी ध्वसा ठाक्र चरित्रा की এই দুনিয়া পূজারিরা দিনার পূজারীরা দেহাম পূজার পূজার কি তাদের চরিত্র বা তিনি বর্ণনা করছেন তাদেরকে দেওয়া হয় তারা সন্তুষ্ট থাকে দিদেই সন্তুষ্ট কয়েকদিন আগে খুলনায় গেলাম খুলনায় গিয়ে একটা প্রোগ্রামের কথা শুনলাম যে একজন আলেম জনৈক ব্যক্তিত্ব বড় ব্যক্তিত্ব বড় ব্যক্তিত্ব ভালো একজন আলেম তিনি ওই এলাকায় একটা মাস্তিরে গিয়েছিলেন মাস্তিরের মাফিল ছিল ওই মাহফিল যাওয়ার পরে তাকে টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে টাকাটা তার পছন্দ হয় কিন্তু বব্যক্তিত্ব ছুঁড়ে উপরে টাকা মিলতে হচ্ছে এই টাকা তুমি জানো না আমি অন্য জায়গার প্রোগ্রাম ক্যান্সেল করে তোমার এলাকায় এসেছি দিন ডাকবে না আল্লাহ দিয়ে তার যে চাহিদাটা ছিল ওই চাহিদা মতো দিয়ে দেওয়া হতো খুব সন্তুষ্ট আলহামদুলিল্লাহ খুব ভালো হাত পাড়া বুলিয়ে দিয়ে দেওয়া করতো আচ্ছা তোমার যখন লাগবে আমাকে ডেকে কোনো অসুবিধা নেই তুমি যেখানে লাগবে আমাকে ডেকো আমাকে বলো দিলে সন্তুষ্ট হয় যখন তাকে দেওয়া না হয় সে রাগান্বিত হয়ে যায়নি তাই ফিরিয়ে দিয়েছে দেয়নি তাই বলছে আমাকে আর কোনোদিন ডাকব না তোমার এলাকায় আমাকে আর কোনোদিন ডাকবা না দিনের প্রয়োজনেও তাকে ডাকা যাবে না কেন টাকা দেওয়া হয়নি টাকা দেওয়া হয়নি আল্লাহ দিন কত স্পষ্ট আল্লাহলামের সময় তার বিদের এই চরিত্র ছিল না কিন্তু আল্লাহলামের মুখে আল্লাহ তারা ক্যামতের আগের মানুষের চরিত্রগুলো বর্ণনা করে দিচ্ছে আমাদের জন্য আমরা যাতে দিনের উপরে সহজ চলতে পারি তাই বলে গেলেন আজকে দিয়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে চরিত্রগুলো বলে গেলেন যে অবস্থা সৃষ্টি হবে দিনে সন্তুষ্টা দেখেন না মসজিদে দিলেই পরে আসা করে মার হাবা না দিলে পরে ওদিকে কথাই বলে না এই যে তবলক মসজিদের ঘটনাছে ভাইটা মারা গেছে একটু দোয়া করেন একটু দোয়া করেন এখন ইমান সাহেব আর দোয়া কিছুই করে নেই ইমান সাহেব ওনার মতো করে সব না করে শেষ করে দিচ্ছে ওনারটা আমি করতে পথে যেটা করে ছেড়ে দিতে বিচারত মনে চলে আসলো। আসরের সময় ওই মসজিদের ডোনার হারাম করে হারাম কামান করে মসজিদের একজন ডোনার তার বাড়ি অসুস্থ হয়ে হাসপাতালে গেছে বার্ডেনে উনি সাথে সাথে দুইটা খাসি আর গুজোর জন্য টাকা পাঠা দিতে আল্লাহ তুমি কামাল সাহেবের স্ত্রীকে এই করে দাও ওই করে দাও সেই করে দাও আল্লাহ তুমি তার হায়াত কে বাড়ায় দাও হ্যাঁ এই করো সেই করো আধা ঘন্টা লাগায় দোয়া করতেন এই বুজুর ওই ভাষা ওই যে খুঁজলো ওই পুষা রাস মসজিদের ভাই যাই আমি টাকা দেয়নি এই জন্য আমার ভাই ময়া দোয়া করা হয়নি আর ওই হওয়ার টাকা করে আধা ঘন্টা যখন দোয়া করছে আর যাই কই এই তো বছর দেড় বছর আগে করি সব মসজিদে আর যাই কই কিন্তু টাকা দিবা কাছে দোয়া করবো টাকা দিবা তো দোয়া করা হবে না মসজিদের ইমাম সাহেবরা মহাজেস করে কয় টাকার দেওয়া বিশ টাকার দেওয়া হলে এক দেড় মিনিট পাঁচশো টাকার দেওয়া হলে পনেরো মিনিট মহাকালীরা ইমাম সাহেব এক টাকা নোট যখন এই সরকার বের করলো বের করার তার সাথে কথা হচ্ছে এক মসজিদের ইমাম সাহেব তো তিনি যে এই সরকারকে ধন্যবাদ জানাই সরকারকে ধন্যবাদ জানাই যে সে এক টাকা নোট বের করছে যে কেন কি বিষয় ও আগে পাঁচশো টাকার না নোটটাই ছিল বড় মানুষ বেশির বেশি দিলে পাঁচশো টাকাটাই দিত এখন এক হাজার টাকা ভাই আমাদের কল্যাণ করছে ওকে দিলেই ও সন্তুষ্ট না দিলে অসন্তুষ্ট ध्वस जा, हो जाए। जा समस्े पड़े जाए समस्या देना না যায় যখন কোন সমস্যার দিঠু লেগে যায় এই দিকঠু যেমন না খুলে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ ওকে তুমি সমস্যার মধ্যে যখন ফেলবে এই সমস্যা সমস্যাটা যাতে শেষ না হয় তবে আল্লাহ আল্লাহলাম দোয়াও করছেন বদার পাশাপাশি দোয়াও করছেন এক শ্রেণীর মানুষের জন্য তিনি বলছেন তো বা লিহ দিন সেই বান্দার জন্য সুসংবাদ আল্লাহ সেই বান্দার জন্য সুসংবাদ আল্লাহ সেই বান্দার জন্য সুসংবাদ আল্লাহ তার কল্যাণ করে যে তার আল্লাহ রাস্তায় করে রাখে মানে সদা সর্বদা যে আল্লাহ পথে চলতে থাকে এখলাসের সাথে তার জন্য সুসংবাদ যে ব্যক্তি এখলাসের সাথে সদা সর্বদা আল্লাহর পথে চলতে থাকে সে তার ঘোড়ার লাগানটাকে পর্যন্ত সময় ধরে রাখে যে কখন প্রয়োজন হবে আল্লাহ রাস্তায় যাওয়ার কখন যাওয়ার দরকার হবে সওয়ারিটাকে সবসময় ঠিকঠাক রাখেন সবসময় সাওয়ারিটাকে ঠিকঠাক রাখে সবারই কি আপনার আপনার সাড়ি সাইকেল এটাকে ঠিকঠাক রেখেন আল্লাহ রাস্তায় চলার জন্য আপনার সাড়ি কি মোটর ওটাকে ঠিকঠাক রেখেন আল্লাহ তালা আপনাকে একটা দিয়েছে ওই ঠিকঠাক রেখেন গাড়ি দিয়েছেন আল্লাহ এটাকে ঠিকঠাক রেখেন সবসময় আল্লাহ রাস্তায় চলার জন্য সবসময় ঠিকঠাক করে রেখেন নিয়োগ করে রেখেন যখনই প্রয়োজন হবে রাতে নেই দিনে নেই যখনই প্রয়োজন হবে আল্লাহ রস্তায় বের হয়ে চলে যাব তার জন্য দোয়া করছেন একটা যে যখন প্রয়োজন হবে আল্লাহ রস্তায় বের হয়ে চলে যাব রস হাস্তম ওদের জন্য সুসংবাদ ওই শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ আপনার কোনো সাই এই পা দুটা আছে এটাকে সবসময় পরিচর্যা করে ঠিকঠাক করে রেখেন যে পাটা দিয়ে আল্লাহ রস্তায় কেটে সেটা আমাকে যেতে হবে বলছেন তার মাথার এই চুলগুলো এরোমেরো থাকে সবসময় ওইটাকে সোজা করার মতো সুযোগই পাচ্ছে না কখন যাবে ফেরো নয় কখন দেখবে কখন ও জেন্টস পার্লারে যাবে ওই সুযোগই নাই কখন যাবে কখন যাবে ওর এই সুযোগই নেই ওর চেহার অবস্থা এখন দেখছেন না এমনি করে লাগায় এমনি করে লাগায় বিশেষ করে টিভিতে দাঁড়া যায় আল্লাহতে যাওয়ার পরে মহিলারা তাদেরকে মেকআপ করায় বুঝলেন এখান থেকে একটু সরব এমনি করে এখান থেকে একটু দেয় জানেন না এগুলা টেলিভিশনে যারা বক্তব্য করতে যাচ্ছে সড়ক গুলার অবস্থায় মহিলারা মেকআপ মারে আপনাকে হাইলাইট করতে হবে ক্যামেরায় এখন চেহারাটা ঠিকঠাক মতো আসতেছে না অতএব আপনার তাই ভাবে করেন টুকি টোভাবে করেন মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয় দেয় আল্লাহ যে চলবে ওরা ওর চুলগুলো কখনো কখনো এর মাঝে থাকবে কিন্তু পরিপাটি রাখার চেষ্টা করবে কিন্তু এরকম হয়ে যাবে হয়ে যাবে এরকম ও কাপড় একটা পরবে কিন্তু রেশমি কাপড় পরার সুযোগ পাবে না আই কাপড় পরার ওর সুযোগ পাবে না যখন যেটা চলে এসছে তখন সেটাই করবে যেটা পাচ্ছে তখন সেটাই করবে আর সার সাহু যা চুলগুলো থাকবে এলোমেলো এগুলো মুমিনের সিফাত কিন্তু মনে রেখেন মুমিনের এগুলো একটা একটা সিফাত আপনি অপরিষ্কার থাকেন না কিন্তু কাজ করতে চুলগুলো এলোমেলো হয়ে যারা মুজাহিদদের আল্লাহ জেহাদ করছে জেহাদ করছে তখন তার চুল সোজা করার সময় কখন সামনে দেখছে তার মৃত্যু সামনে দেখছে তার মৃত্যু চুল কখন সোজা করবে মুখবার রতন মারাহ তার এই পা গুলো সবসময় ধুলায় মনীন হয়ে থাকে আল্লাহার পথে চলছে ধুলা লাগছে ধুলা লাগছে ধুলা লাগছে এই ধুলা তার সৌভাগ্যের কারণ আল্লাহর আল্লাহের ধুলা তার সৌভাগ্যের কারণ ফিল ফিল কানা কানা ইনকান হেরাসনকানি তাকে যদি হেরা পথের দায়িত্ব দেওয়া হয় মানে দাও দায়িত্ব সিকিউরিটির দায়িত্ব যদি তাকে দেওয়া হয় তখন সে সিকিউরিটির দায়িত্বই পালন করে जवाब दिए लेखालेखिर दिन आघतने सिक्यूरिटी बस लिखते थकें बिुदे कलम उठान বক্তব্যের মাধ্যমে ইসলামের বিরোধিতা করা হচ্ছে দাঁড়িয়ে যান আল্লাহ ইসলামের বিরুদ্ধে আল্লাহ যদি আল্লাহ পাহারাদ সৌদি আরবে হারেত বলে না সীমান্ত পাহারা সীমান্তে যারা পাহারায় থাকে আল্লাহ রসুল সাল্লাম আলী বলছেন যে ইসলামী সীমানায় যারা পাহারা চৌকিতে বসে থাকে ইসলামী সীমানায় যারা পাহারা চৌকিতে বসে থাকে একজন লোক সারা রাত দাঁড়িয়ে যে স্বভাব পাবে আর ও রাতের বেলায় পাহারা দিয়ে তার চাই যে বেশি কি হচ্ছে কল্যাণের পর আল্লাহ রাখাম বলছেন ইনকান আপিল এরা ওকে যখন সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয় সিকিউরিটির দায়িত্ব পালন করতে থাকে ও চিন্তা করে না যে আমার তো যোগ্যতা হচ্ছে সামনে যাওয়ার আমাকে কেন পিছনে ফেলে রাখা হয়েছে কেন পিছনে ফেলে রাখা হয়েছে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এগুলো মুমিন্দের গুণাগুণ বর্ণনা করছেন ওকে দিলেও সন্তুষ্ট থাকে না দিলেও সন্তুষ্ট থাকে ও খেয়ে থাকলেও সন্তুষ্ট না খেয়ে সন্তুষ্ট ও আল্লাহ রাস্তায় লাগামটাকে সবসময় ধরে রাখে ওকে যেই দায়িত্বই দেওয়া হয় সেই দায়িত্বই ও পালন করে বেড়ায় জানা ই হয়ে ও যখন অনুমতি যাচ্ছে তখন ওকে অনুমতি দেওয়া হয় না কিন্তু তারপরেও সে সন্তুষ্ট অনুমতি চাচ্ছে অনুমতি দেওয়া হচ্ছে না তারপরেও সে সন্তুষ্ট থাকে অনুমতি কি চাচ্ছে অনুমতি কি চাচ্ছে আজকে এই বিষয়টা ভাই আজকে আমার সমস্যা ওই সমস্যা সেই সমস্যা ডাক্তার আসবে ভাই এখন ঘুমাবো না আপনার ঘুমানো যাবে না আসতে হবে সপ্তাহে দিন বেচারা হ্যাঁ চলছে না না সোমবার দিয়ে কি করে যায় পুরানোর ক্ষেত্রে চলবে না অনুমতি যদি না দেওয়া হয় মনে রেখেন যারা দিন মানছেন কোনো একটা বিষয়ে অনুমতি চাচ্ছেন অনুমতি দিলাম না অসন্তুষ্ট হতে পারবেন না কি মানে স্বাদ পাবেন না অনুমতি পান নাই চলে আসতে এটা ছিল তাহবাদের নীতিমালা রোসম থেকে যে আদে যাওয়া থেকে কেউ কেউ মাঝে মাঝে অনুমতি চাইতেন জাহাজ আমার এইটা হচ্ছে যদি অনুমতি না দিতেন সোজা চলে যেত তারা সোজা চলে যেত একদম সোজা চলে যেতেন তারা আবার কেউ কেউ যাওয়ার জন্য অনুমতি যাচ্ছে রো রকম তাকে আবার নিষেধ করছেন না বাড়িতে তোমার বুড় বৃদ্ধা মা আছে যাও চলে যাও মায়ের সেবা করো তুমি মায়ের সেবা করেই জেহাদ স্বভাব পেয়ে যাবে যাওয়ার জন্য অনুমতি যাচ্ছে দেওয়া হচ্ছে না আবার না দেওয়ার জন্য অনুমতি চাচ্ছে তাকে এবং তার ব্যাপারে যদি কেউ সুপারিশ করে সেই সুপারিশ গ্রহণ করা হয় না সুপারিশ করছে আপনার ব্যাপারে একজন না সুপারিশ গ্রহণ করা হবে না এই অবস্থাতেও সে সন্তুষ্ট থাকবে মানে এগুলো হচ্ছে মুমিনের গুণ এগুলো হচ্ছে যারা আখের আপের পথে প্রচেষ্টা চায় তাদের গুণ ওর ব্যাপারে সুপারিশ করা হয় কিন্তু ওর সুপারিশ কবুল করা হয় না ওর ব্যাপারে অনুমতি চাওয়া হয় অনুমতি দেওয়া হয় না এবং সেই ব্যক্তি তাকে যেই দায়িত্ব দেওয়া হয় মুমিন সেই দায়িত্বটাই সে পালন করে বেড়ায় ও প্রশ্ন করে না ও চিন্তা করে না ও তার চুলগুলোকে এর করে ফেলে আল্লাহ আত্মায় ও তার এই পদ যুগলকে পা গুলোকে ধুলায় ধুলো দুলায় একেবারে মলিন করে ফেলে আল্লাহ রস্তায় চলতে চলতে দুলাবাড়ি লেগে যায় এবং সেই ব্যক্তি ওকে যাই দেওয়া হয় সেই দায়িত্ব পালন করে সে তার সবারকে সবসময় রেডি করে রাখে আল্লাহ রস্তায় চলার জন্য এরা হচ্ছে মুমিন এরাই হচ্ছে মুমিন এরা হচ্ছে আখ পথে প্রশংসিত পরিচালিত হবে এরা হচ্ছে মূর্তি পূজা থেকে বেঁচে থাকতে পারবে এরা বেদিন হয়ে যাওয়া থেকে বেঁচে থাকতে পারবে এরা আল্লাহ দিন থেকে বিচ্যুত হয়ে যাওয়া থেকে বেঁচে থাকবে আল্লাহ আমাদেরকে আমাদের সদা সর্বদা আল্লাহর পথে চালিয়ে নেওয়ার জন্য সব সময় প্রস্তুত রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন পেয়েও যেন আমরা খুশি হই না পেয়েও যেন আমরা খুশি হই আল্লাহ আমাদের কেমন ইমান দান করেন আল্লাহ আমাদেরকে আমাদের উপরে যেই যেই দায়িত্ব দিয়েছেন পরিপূর্ণ সেই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে দুঃখে বেদনায় সুখে তার <kung government>